বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন শুরুতেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আজকের এই আমরা আল্লাহ রব্গুল আলমীর সাথে বান্দার যে সম্পর্ক হবে আদর্শ মুসলিমের যে সম্পর্ক হবে এই সম্পর্কের ক্ষেত্রে করণীয় দিকগুলো তুলে ধরবো করণীয় দিকগুলো আলোচনার পর বর্জনীয় বিষয়গুলো আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ তালা সুপ্রিয় দর্শক একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে প্রথমে তাহিদকে বাস্তবায়ন করবে তারপরে পরিপূর্ণ ইমানকে বাস্তবায়ন করবে এটি তার করণীয় প্রথম বিষয় আসুন আমরা দেখব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মূলত এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা দেখি রসুল্লাহাম এ ব্যাপারে সহিমুস্তিমের মধ্যে আবু হরারিসের মধ্যে রসুল্লাহ সাদ করেন তিনি বলেন রসুল্লাহাম বলেন যে শক্তিশালী মুমিন বৃদ্ধি খাই উত্তম এবং প্রিয় কাছে দুর্বল সুতরাং আদর্শ মুসলিম ব্যক্তি তৌহিদ এবং ইমানের ক্ষেত্রে সে দুর্বল হবে না কারণ তৌহিদের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দুর্বল হয় তাহলে শয়তান এবং শয়তানের দোসর যারা আছে তারা তার তৌহিদকে শির্কের মাধ্যমে মিশ্রিত করে দিতে পারে তারা তৌহিদকে পণ্ড করে দিতে পারে এবং তারা এই তৌহিদকে বিভিন্ন ভাবে অপহরণ করতে পারে পারবে কোনটি তৌহিদ কোনটি পরিপূর্ণ তৌহিদ শুধু তৌহিদের ঘোষণা দিবে না তৌহিদুল খালেস পরিপূর্ণ একেবারে একেবারেই নিষ্করু তৌহিদ হবে যে তৌহিদের মধ্যে কোন ধরনের সংশয় সন্দেহ থাকবে না সে তৌহিদ তার জীবনের মধ্যে বাস্তবায়ন করবে দুর্বল হবে না রসুল সাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলেছেন আলমুল শক্তিশালী ইমানদার ব্যক্তি সে হবে আল্লাহ প্রিয় এবং আল্লাহ রাবুল আহমের কাছে সে সবচেয়ে পছন্দনীয় সে উত্তম হবে আল্লাহ রাবুল আহমের কাছে দুর্বল ইমানদার ব্যক্তির চেয়ে এরপর রসুল সোল্লা বলছেন ওয়াফি কুল্লিন কিন্তু সকলের মধ্যেই কল্যাণ থাকবে দুর্বল ইমানদারের মধ্যেও তো ওই দুর্বল ইমানের কল্যাণ টুকরাই বলছেন যে সকলের মধ্যে তোমার উপকার আসবে এমন কাজের জন্য তুমি সবচেয়ে বেশি উৎসাহী হবে আগ্রহী হবে সবচেয়ে বেশি তুমি এই কাজের জন্য প্রচেষ্টা করবে সে কাজে তুমি আগ্রহী হও বলছেন মাধ্যমে সাহায্য কামনা করো যদি কোনো কারণে কোনো বিপদ আপদ তোমাকে পেয়ে যায় তোমাকে আক্রান্ত করে কোনো সমস্যার তুমি সম্মুখীন হয়ে যাও কোন বিপদের মুখোমুখি হয়ে যাও তাহলে ফেলে তাকুল এটা বলো না যদি আমি কাজটা করতাম তাহলে এমনটা হতো না তাহলে এমনটা হতো না এই সমস্যা হতো না এই কাজটা কে এমন করলাম তাহলে তো এমনটা হতো না কান একা যা একা যা এই কাজ করলে তো এরকম এরকম হয়ে যেত মানে এই কথা বলার কোনো সুযোগ নেই রসুল্লাহাম বলেন ক্ষেত্রে কিভাবে সে শক্তিশালী হবে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন আমরা তো কোনো একটি বিপদ যখন আমাদের এসে যায় কোন একটি সমস্যার যখন আমরা মুখোমুখি হয়ে যাই তখন দেখা যায় যে আমরা হতাশ হয়ে যাই তখন দেখা যায় যে দুর্বল ইমানের কারণে আমরা মনে করি যে আল্লাহ তালার সাহায্য মনে আসবে না এখন দুনিয়ার মানুষের সাহায্যের প্রয়োজন রয়েছে তাই কেউ পীরের কাছে কেউ দরবারে কেউ কুতুবের কাছে কেউ মুরব্বীর কাছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের দরবারে এবং বিভিন্ন ধরনের ব্যক্তির কাছে আমরা আমাদের ফরিয়াদ নিয়ে যাই আমাদের দরখাস্ত আল্লাহ আব্দুল আলমীর কাছে না তুলে আমরা আমাদের দরখাস্ত নিয়ে যাই অমুকের দরবারের কাছে গলত এটি আমরা সত্যিকার অর্থে পরিপূর্ণ ইমানদার হতে পারিনি তৌহিদ কে সত্যিকার ভাবে নিরঙ্কুশ করতে পারেনি আল্লাহ এই কারণে মূলত হয়ে থাকে এজন্য এই জন্য রসুল এখানে নিরঙ্কুশ একজন ব্যক্তি একজন আদর্শ ব্যক্তি তার জীবনে কিভাবে বাস্তবায়ন করবেন সেই বিষয়টি রসুল সাল্লাহস্লাম এভাবে তুলে ধরেছেন বলেছেন ওলা কি যদি কোনো বিপদ আপদ তোমাকে পেয়ে যায় তুমি যদি এমন করতাম এমনটি হয়ে যেত আর কেন এমন করলাম না কেন এই কাজটা করলাম হায় হায় বরবাদ হয়ে গিয়েছে ইত্যাদি না বলে বরং তুমি বলবে কাদ্দালু আল্লাহ তালা নির্ধারণ করেছেন ওয়াশা আল আর তিনি যা ইচ্ছা করেছেন তাই হয়েছে ইমানদার ব্যক্তি আল্লাহ রাফাইসালাকে আল্লাহর সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করে সন্তুষ্ট চিত্তে রেদা এর সাথে সন্তুষ্টির সাথে আল্লাহ রব্বুল আলমিনের এই সিদ্ধান্তকে মেনে নিবে এটাই হচ্ছে সত্যিকার পরিপূর্ণ ইমানের পরিচয় এবং এর মাধ্যমে মূলত আলমুল কবি শক্তিশালী ইমানদারের পরিচয় পাওয়া যায় আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানতাম যদি দিয়ে কোনো কিছু ব্যবহার করা সত্যিকার তৌহিদ এবং ইমানের পরিপূর্ণ তার পরিপন্থী হিসেবে উল্লেখ করে দিয়েছেন হাদিসের মধ্যে এবং এটি দুর্বল ইমানের পরিচয় তাই এই হাদিসের মধ্যে এই ছিদ্র ধরে এই পথ ধরে এই সুরঙ্গ দিয়ে শয়তান বলি আদমদের মধ্যে ঢুকে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায় এবং আমাদের মধ্যে ঢুকে যাওয়ার অপচেষ্টা চালায় তাই রসুল্লাহ সাল্লা সালাম এই হাদিসের বোধে স্পষ্ট করে দিয়েছেন আমাদের আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে যদি শক্তিশালী যদি একজন সচতন এবং সতর্ক মৌমিন ব্যক্তি হতে হয় তাহলে সেই ব্যক্তি কখনো এই ক্ষুদ্র কথাটুকুও বলবে না যে যদি এটা করতাম এই কথাটুকু তিনি বলবেন না তাহলে তার ইমানের পরিপূর্ণতা আসে তার তৌহিদের ক্ষেত্রে নিরঙ্কুশ তৌহিদ আল্লাহ রহবুল আলমীর সে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেনি ইয়া দিश्ती মা মুসলিম রাহমাতুল্লাহি তাআলা সহিহে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শক্তিশালী ইমানদার ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন আমরা হয়তো শক্তিশালী ইমানদার ব্যক্তি বলতে বুঝেছি যার শরীরের মধ্যে শক্তি আছে মোটা সোটা একেবারে শক্তি অনেক বেশি এমন ব্যক্তিকে আমরা হয়তো মনে করেছি অবশ্য কোন সন্দেহ নেই শারীরিক শক্তি মানুষের মানসিক শক্তির জন্য সহায়ক কোন সন্দেহ নেই শারীরিক শক্তি তার ইমান এবং তৌহিদকে বাস্তবায়নের জন্য সহায়ক কোনো সন্দেহ নেই শারীরিক শক্তি করা ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনকে তার জীবনের মধ্যে আল্লাহ রব্বুলামী গুলামীকে তার জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য সহায়ক এত করে শুধু হয়নি এর জন্য শারীরিক শক্তিরও মর্যাদা রয়েছে গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে কিন্তু ইমাম নবীর রহমতুল্লাহ কবির যে পরিচয় দিয়েছেন এখানে শারীরিক শক্তির দিক দিয়ে উল্লেখ করেন নাই এখানে ইমাম নবীর রহমতুল্লাহ যেই শক্তির কথা বলেছেন সেই শক্তি হচ্ছে মূলত তার মানসিক শক্তিতে সেই মানসিক শক্তি হচ্ছে এই সত্যিকার শক্তিশালী মোমিন হচ্ছে ওই ব্যক্তি মাইয়া কৌমিল আওয়ামের যে আল্লাহ রবুল আলমীর নির্দেশগুলোকে পালন করবে আল্লাহ নির্দেশ পালনের ক্ষেত্রে কসুর করবে না ত্রুটি করবে না পিছিয়ে থাকবে না আল্লাহ রবুল আলমীর নির্দেশগুলোকে পালন করবে অযাত্রাহি আল্লাহ রব্বুল আলমিন যে কাজগুলো নিষেধ করেছেন সেই নিষেধগুলোকে বর্জন করবে সেগুলোকে সম্পূর্ণরূপে পরিহার করবে সেগুলো থেকে নিজেকে দূর রাখবে কিভাবে বেকৌ তিনমাণের সাথ শক্তির সাথে চাঞ্চল্যের সাথে নিজের প্রাণবন্ততার সাথে প্রাণবন্ত হয়ে একেবারে আগ্রহ নিয়ে মানে আল্লাহর নির্দেশ থেকে দূরে থাকবে অনেকটা মনমরা মনমরা যার এই কাজটা করতে পারলাম না আল্লাহ তারা নিষেধ করেছে এই জন্য এমনটি হবে না অথবা আল্লাহ রব্লুল আলমিনের এবাদত পালন করবে সরা তদায় করবে একেবারেই অলস দুর্বল হয়ে একেবারে মানসিকভাবে বিষণ্ন হয়ে বিবর্ষ হয়ে মনে হয় যেন আর চলে না দুর্বল হয়ে সেভাবে করছে এমনটি হবে না এটি মুনাফেদদের কাজ এতে ইমান এর দুর্বলতার বিষয়টি প্রমাণিত হয়ে যাবে এই জন্য ইমাম নবী রহমতুল্লাহ শক্তিশালী ব্যক্তির কথা বলছেন আল্লাহর নির্দেশ সমূহ পালন করবে নিষেধ পরিহার করবে শক্তির মাধ্যমে এবং নিজের মানবন্ততার মাধ্যমে চাঞ্চল্যের মাধ্যমে নিজের মধ্যে খুব মনের মধ্যে আগ্রহ পাবে ইচ্ছা পাবে প্রবল ইচ্ছার মাধ্যমে এবং আলা ওসির আলহিন এরপর ধারণ করবে মানুষের সাথে আচার আচরণ মানুষের সাথে লেনদেন ইত্যাদি উপর এবং তাদেরকে উপর। কারণ মানুষের সাথে করবে না দূরে থাকবে তাহলে সে ব্যক্তি মানুষকে দাওয়াত দিতে পারবে না তাই দুর্বল ইমানদার ব্যক্তি মানুষকে দাওয়াত দিতে পারে না এই জন্য ইমাম নবী রহমতুল্লাহ বলছেন শক্তিশালী ইমানদার ব্যক্তি এক্ষেত্রে ধৈর্য ধারণ করবে তারপর একটু পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 সুপ্রিয় দর্শক বিরতি থেকে আবার ফিরে এলাম আমাদের আলোচনায় আলোচনা আমি বলতেছিলাম ইমাম নবীর রহমতুল্লা রাই আল মমিনুল কউই শক্তিশালী মমিনির যে পরিচয় দিয়েছেন সেটি সুপ্রিয় দর্শক আমরা একটু বিচার করে যে আসলে মমিনুল কউই শক্তিশালী ইমানদার ব্যক্তির যে পরিচয় দেওয়া হয়েছে এর সাথে আমাদের কতটুকু সম্পর্ক রয়েছে আমরা কি শক্তিশালী ইমানদার হতে পেরেছি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আমরা মনে করি যে দিনের ব্যাপারে মানুষের সাথে আসলে কেন ঝামেলায় যাব মানুষের সাথে কেন আমাদের এত ঝামেলা হবে দাওয়াতে আমাদের কি প্রয়োজন রয়েছে আমি নামাজ পড়তেছি আমি রোজা করতেছি আমি হজ করতেছি আমি জাকাত দিচ্ছি আমি সৎকা করতেছি আমি তাহাজ পড়তেছি আমি উজু করতেছি ইত্যাদি ইত্যাদি সব কিছু আমি করতেছি সুতরাং আমার আর কেন দাওয়াতের প্রয়োজন রয়েছে না শক্তিশালী মান তার ব্যক্তি যে মিশনকে সে তার ইবারের জন্য গ্রহণ করেছে সেই মিশনকে সে প্রচার করবে সেই মিশনের দাওয়াত সে দিবে এবং সেই ক্ষেত্রে সে শক্তিশালীভাবে আল্লাহ রবুল্লা আলমীর কাছে সবর ইখতিার করবে দৈর্য ধারণ করবে এই জন্য তৌহিদ ও ইমানের পরিপন্থী কাজে নিজেকে কখনো লিপ্ত করবে না আমরা জানি কিছু বিষয় আছে যেগুলো তৌহিদের পরিপন্থী তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তৌহিদের পরিপন্থী সেটি হচ্ছে শিল্প আনতে যে আলালিল্লাহ যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাবুল আলমীর জন্য তুমি একজন সমকক্ষ সাব্যস্ত করে নেবে একজন অংশীদার বানিয়ে নিবে অংশীদার সাব্যস্ত করবে এটি শেরক এটি তৌহিদের পরিপন্থী বিষয় তৌহিদের পরিপন্থী কোনো বিষয় এটা একটি উদাহরণ দেওয়া হয়েছে তৌহিদের পরিপন্থী অনেকগুলো বিষয় আছে যেগুলো একজন আদর্শ মুসলিমের তৌহিদকে বিনষ্ট করে দেয় এমন অনেকগুলো বিষয় আছে এই তৌহিদের পরিপন্থী কোনো বিষয়ে এসে কখনো নিজেকে লিপ্ত করবে না যেমনিভাবে সত্যিকার ইবানদার ব্যক্তি আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে কখনো ইমানের পরিপন্থী যে কাজগুলো আছে সে কাজগুলোতে নিজেকে লিপ্ত করবে না সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা তহিদের পরিপন্থী ইমানের পরিপন্থী কোন কাজে যদি কোনো ব্যক্তি লিপ্ত থাকে তার আর আদর্শ মুসলিম হওয়ার সুযোগ নেই শুধু তাই নয় বরং ইসলামের যে গন্ডি রয়েছে সে গন্ডি থেকে সে বেরিয়ে যায় ইসলামের গণ্ডি উপেক্ষা করে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে তখন সে আর নিজেকে আদর্শ মুসলিম তদুরের কথা শুধুমাত্র মুসলিম পরিচয় দেয় তার জন্য সঙ্গত হবে না বৈধ হবে না তাই প্রকৃত আদর্শ মুসলিম ব্যক্তি কখনো ইমান এবং তৌহিদের পরিপন্থী কোনো কাজে নিজেকে লিপ্ত করবে না এরপর যে পয়েন্টটি সত্যিকার তৌহিদকে খালেজ তৌহিদকে আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করার জন্য সেটি হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ রানু নাস যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেভাবে মানুষ ইমান এনেছে মানুষ বলতে এখানে সাহাবিদেরকে বুঝিয়েছে তাদের ইমানের অবস্থা এমন ছিল যে এইমান যখন তাদের অন্তরের মধ্যে প্রবেশ করেছে তখন আর তাদের জীবন বের করা সম্ভব হয়েছে কিন্তু তাদের অন্তর থেকে ইমান বের করা সম্ভব হয়নি কিন্তু আমরা এই হকগুলো ইমান ইমানের এই হকটুকু সত্যিকারভাবে ভাবে উপলব্ধি করে যেভাবে ইমান আনার কথা সেভাবে আমরা ইমান আনতে পারি না আমরা কেউ কেউ দুনিয়ার স্বার্থের জন্য ইমানকে বিক্রি করে দিই কেউ কেউ সাথে স্বার্থে কি বিক্রি করে দেই। কেউ কেউ পদমর্যাদার স্বার্থে ইমানকে বিক্রি করে দেই ইত্যাদি ইত্যাদি অনেকগুলোর স্বার্থে আমরা দেখা যায় যে আমরা আমাদের কি বিক্রি করে দিই তাহলে হাকুল ইমান আমাদের হলো না সুপ্রিয় দর্শক বায়ুবলেরা এজন্য যিনি তার জীবনের মধ্যে তৌহিদুল খালেসকে নিরঙ্কুশ তৌহিদকে বাস্তবায়ন করবে তিনি ইমানের যে হক রয়েছে সেই হক অনুযায়ী সত্যিকার ইমানের দাবিগুলো পূরণ করবে। गुरुपूर्ण तीन लक्ष्य रखते वास्तवन करपरिहार्य नम्बर विषय रसूल सल्लम से যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি জানিয়ে এসেছি তার প্রবৃত্তি তার মন অন্তকরণ তার জন্য সম্পূর্ণরূপে অনুগত না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ইমানদার হতে পারবে না ইমানের হক সে আদায় করল না সুপ্রিয় দর্শক খুব ভালো করে বিষয়টি উপলব্ধি করুন সেটি হচ্ছে যে প্রকৃত ইমানদার হতে হলে বাড়ে নিতে হবে সম্পূর্ণরূপে নিজের জীবন জন্য তার প্রবৃত্তিকে তার ইচ্ছাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসেছেন তার অধীনস্থ করতে হবে তার অনুসারী করে হবে ইমাম নবীর রহমতুল্লাহ ইহাদিসটি বর্ণনা করেছেন কিতাবুল হুজায়ের মধ্যে তিনি ইহাদিসটি বর্ণনা করে বলেন এই হাদিসটি হাসান বা উত্তম গ্রহণযোগ্য একাধিক হাদিসের কিতাবের মধ্য নবীরকে হাসান বলেছেন এবং একাধিক আহুল হাদিসির গ্রামে হাদিসটাকে সহিান বলেছেন তাহলে প্রথম যে পয়েন্টটি তাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই হাকুল ইমান যদি কোনো ব্যক্তি বাস্তবায়ন করতে চায় তাহলে তাকে রসুলসালী যা কিছু নিয়ে এসেছেন সেগুলোর অনুগামী হতে হবে এবং সেগুলো ইমান এর সাথে বিষয়টিকে নিয়ে এসে বলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সত্যিকার পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এখানেও বান্দাকে হকুল ইমানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সত্যিকার ভাবে ইমানকে যদি বাস্তবায়ন করতে চায় তাহলে নিজের জন্য যেটা ভালোবাসে নিজের জন্য যেটা পছন্দ করে ঠিক তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে সেটাই তার ভাইয়ের জন্য ভালোবাসবে তিন নম্বর যে বিষয়টি আকর্ষণ করেছেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হবি তারা এবং সমস্ত তাই এটাও কিন্তু হকুল ইমানের মধ্যে হকুল ইমানের এই তিনটি পয়েন্ট যে আমরা আলোচনা করলাম এই তিনটি পয়েন্ট অনুযায়ী যদি একজন ব্যক্তি সত্যিকার ভাবে ইমান গ্রহণ করে থাকে ইমান লাভ করে থাকে সেই ব্যক্তি সত্যিকার তার জীবনে ইমানকে বাস্তবায়ন করতে পারবে এবং ইমানের ক্ষেত্রে সে একজন আলমকিনুল কবি একজন শক্তিশালী ইমানদার হবে ইমানের ক্ষেত্রে সে ব্যক্তি আলমকিনুল ইয়াকান একজন সতর্ক সচেতন মুমিন হবেন যে মুমিনকে শতান প্রতারিত করতে পারবে না যে মমিনকে শতানের দোষর যারা আছে বিভিন্ন মানে পদ্ধতি দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিভিন্ন ওয়াদফ দিয়ে ওজিফা দিয়ে তাকে বিভ্রান্ত পদভ্রস্ত করতে পারবে না সুপ্রিয় দর্শক এরপরে চার নম্বর যে এই পয়েন্টটি সেটি হলো এই আল্লাহআ আলার হক কখনো বিনষ্ট করবে না সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে এই তৌহিদকে বাস্তবায়ন যদি করতে চায় তাহলে কখনো আল্লাহ রাবুল আলমিনের হক নষ্ট করবে না আল্লাহ রবুল্লা আলমিনের হক নষ্ট করে কোনো ব্যক্তি আল্লাহরুল আলমীর সাথে সম্পর্ক মজবুত করবে শক্তিশালী করবে এটি আদৌ কল্পনা করা যায় না তাই ইমানদার ব্যক্তি আল্লাহরুল আলমিনের হক যেগুলো আছে সেগুলো নষ্ট করবে না আল্লাহরুল আলমিনের হক অন্যকে দেবে না আল্লাহ রবিনের হক সিজা সিজ্ঞা করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলমের জন্য আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে সিজা করতে বলেছেন দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখি সেই হককেই মানুষের জন্য ব্যবহার করা হচ্ছে সে হককে মানুষ নয় বরং কবরের জন্য ব্যবহার করা হচ্ছে সিজদা দেওয়া হচ্ছে আল্লাহর গুলামিন হক একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখন নষ্ট করবে না আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে এটা উপলব্ধি করবে যে সে কোন অবস্থাতেই আল্লাহ রাব গুলামিন হক নষ্ট হোক এমন কোন কাজে নিজেকে লিপ্ত করবে না সম্পৃক্ত করবে না এটা হলো চার নম্বর পয়েন্ট এর মাধ্যমে মূলত সে তৌহিককে বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো এই আল্লাহ রব্বুল আলমিনের হকের সাথে তৌহিদের এক নিবিড় সম্পর্ক রয়েছে সেটা হল আল্লাহর রাব্বুল আলমিনের হক এটি হল তৌহিদুল লুহিয়ার অন্যতম একটি বিষয় তাই বান্দা এই তৌহিদুল লুহিয়াকে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্ুল আলমিনের হক বিনষ্ট করবে আল্লাহর রব্বুল আলমিনের হক নষ্ট করে কোন ব্যক্তি কোন অবস্থাতেই आल्लाबुल तौहिद के निजर जीवने वास्तवयन करते तल्ला तला हक एक आदर्श मुस्ि व्यक्ति नष्ट करा पांच नम्बर विषय हल्ला निदर्शन समूह नहीं सचेतन भावे चिंता करहण कर तौहिद के जी क्यों वस्तवयन करते चाय से व्यक्ति आल्लाबुल आलमी जो निदर्शनगुल आयागुलू आयात नहीं चिंता कर गवेषणा करके शिक्षा निबर যদি সে শিক্ষা গ্রহণ করতে না পারে সে তার জীবনে তৌহিদ এবং ইমানকে পরিপূর্ণতা দান করতে পারবে না সুপ্রিয় দর্শক আজকে আর সময় নেই ইনশাআল্লাহ তালা আলোচনা সামনে আরও আসবে আপনার আমাদের সাথে শেয়ার করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকুন আল্লাহ রবুল আলমিন আপনাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন ও আখান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক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 पाउंड बारे इमेल कर समाधान আলপুরাণকারিম হেডায়াতের মূল সম্মান মূল সম্মান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 जार्ध्यमिधान बोझा सहज हो जाए इनिया शिक्षा कधारण उदाहरण कल रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल